আবু হুরাই রাহ রাহালতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবানকে নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে সবচেয়ে আল্লাহ ভিরু সেই সবচেয়ে সম্মানিত সাহাবিগন বললেন হে আল্লাহ রসুল আমরা এ ধরনের কথা জিজ্ঞেস করিনি নবী সাল্লাহ আলাইস্লাম বললেন তাহলে আল্লাহনবী ইউসুফ আল্লাহাম